السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين সম্মানিত দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمه الله علیہ রচিত بيان اعتقاد اهل السن والجماعه ইগ্রন তটীর বিভিন্ন অংশ নিয়ে এবং আবু জাফর ত্বহা رحمه الله علیہ বলেছিলেন عز وجل محيط بخلقه محيط بكل شيء আল্লাহ তাআলা তার তার সৃষ্টির প্রত্যেকটি জিনিসকে তিনি বলেছেন যে ওয়াফা কাহু আর তিনি সবকিছুর উপরে রয়েছেন আল্লাহ তাল্লা সবকিছুর উপরে রয়েছেন এর উপরে আমরা কোরআন এবং হাদিসের দলিল দিয়েছি আমরা আজকের আলোচনা নিয়ে আসবো যে সলফেস আলহিন বিশেষ করে সাহাবা তাবেন আইমা মাতপুর তারা কিভাবে আল্লাহ তাল্লা সবকিছুর উপরে রয়েছেন সেটা সাব্যস্ত করেছেন তাদের বাণী দ্বারা সেটা আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করবো উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকরহ এ ব্যাপারে কারো কোনো নেই বিশেষ করে আমরা আলোচনাকে স্বীকার করি যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন উম্মতের মধ্যে আবু বকরাহ পরে তিনি কিভাবে আল্লাহ আসর সাব্যস্ত করছেন রসুল্লাহ সাল্লা যখন দুনিয়া থেকে চলে গেলেন তাকে আল্লাহ তালা তাকে মৃত্যু দিলেন আবুবকর আসলেন তিনি দূরে ছিলেন তিনি ছিলেন সেখান থেকে এসে দেখতে পাইলেন আল্লাহ তাকে নিয়ে গেছেন তিনি তার কপালের তিনি ঝুঁকে পড়লেন রসুলের উপরে তার কপালের উপরে চুমু খেলেন কফাল চুমু খেলেন জীবিত অবস্থা আমার জন্য ভালো এবং বলেছিলেন মানকান ইয়ার বুধু মোহাম্মদ ভাইনা মোহাম্মদান কাদমাত তোমাদের কেউ যদি আবাদ করতে হোক তাহলে তুই জেনে রাখো মারা গেছেন ও আর কেউ যদি আল্লাহর আবাদত কারী হয় অর্থাৎ আলহামদুলিল্লাহ হাফিসা সেজন্য জেনে নাই নিশ্চয় আল্লাহ তিনি বর্ণনাটি নিয়ে এসেছেন অনুরূপবাব ইবনুল কুদামা তার ইসবাতি রলু এখানে তিনি এসেছেন ইমাম দাহারমি আর জাহামিয়া এই বর্ণাটি নিয়ে এসেছেন অনুরূপবাব ইমা ইবনুল কাইম রহমতুল্লাহ ইস্তিমাম জিসুল ইসলামিয়া আলা গাজ মারাত জাহমিয়া গন্থে এই বর্ণনা বিশুদ্ধ সনদে অনুরূপ ভাবে বর্ণিত অমরাদাস্তা দিয়ে যাচ্ছিলেন পথের মধ্যে তিনি খাওয়া বিনতে সাহাদ মহিলাকে পেলেন মহিলা রাস্তা দিয়ে চলছিল এমন সময় মহিলা বলে যে ওমর দাঁড়াও তিনি দাঁড়িয়ে গেলেন অমরাদ দাঁড়িয়ে গেলেন এত সাহসী মহিলা ছিলেন আর অমরাদহু তার কাছে কেন দাঁড়িয়ে গেলেন তো তিনি না দাঁড়ানোর পরে মহিলা তার কাছে দরকারি কথা বললেন শেষ করলেন উমর চলে যাওয়ার সময় সাহব তার সাথীরা বললেন যে মহিলার জন্য আপনার দাঁড়ান কি দরকার ছিল তখন উমর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ওয়াইলাকে ওয়াইলাক তোমার কি হল ওয়াহ তাদের মান হাজি তুমি কি জানো এই মহিলাটাকে কাল আলাহ তারা বলছে বলো যে না কালি উমরা আতুন এ হচ্ছে এমন এক মহিলা সামি আল্লাহা মিনফক আল্লাহ তার অভিযোগ শুনেছেন সাত আসমানের উপর থেকে তার কথা শুনেছেন তার ভাই কি শুনেছেন আমি তার কথা কেন শুনবো না সোহান আল্লাহ এ ছিল উমরাদ আকিরা যে আল্লাহ আসের উপর রয়েছেন মিনফাওয়াত আসমান উপর থেকে আল্লাহ মহিলার কথা কোথায় সেটা সেটা হচ্ছে নাজিল সালাবা হয়েছিল। তিনি বলেছিলেন তিনি যখন তার স্বামী জেহার করেছিল তখন তিনি এসে চিৎকার করছিলেন এবং হাউমাউ মাও করে কান্না করছিলেন কিছুই বোঝা যাচ্ছিল না তখন আয়সাদ আলাম বললেন মহিলা কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না আমি কিছুই শুনতে পাচ্ছি না सब रकम श्रवण आवाजर पवित्र घोषणा कर बुढ़ा क्या जेहर करल इत्यादि इत्यादि আমি কি করবো এটা তো হয়ে গেছে এটা তো এই হয়ে গেছে তখন আল্লাহ তালা সেটা জেহারের কাফারা নাজিল করেন যে কাফারা দিলে সে আবার স্ত্রী হিসেবে থাকতে পারবে এই সেই ঘটনাটি সেখানে এসেছে তাহলে বোঝা গেল এই মহিলার কথা আল্লাহ সাত আসমান উপর থেকে শুনেছেন উমর রাজিউল্লা কথাটি বলেছেন এবং আয়সা রাজ আল্লাহ আমি আল্লাহর রয়েছেন আসমানের আর এটা এবং সবকিছুর উপরে তিনি এই কথাটি আমাদের সাহবাই গ্রামের বক্তব্য দ্বারা সাব্যস্ত হচ্ছে অনুরূপভাবে ওসমান ওসমান ইবিনী আফমান রাজিউল্লাহনু বলেছেন এসে তিনি বলেছেন তিনি একদিন মানুষের মধ্যে দিলেন যে সর্বশেষ খুদ্ তাতে বলেছেন আল্লাহামা সে আল্লাহর প্রশংসা করছে যিনি উপরে থেকেও মানুষের নিকটে উপরে থেকে তার অবস্থার উপরে কিন্তু নিকটে কিভাবে তিনি সব কিছু জানেন বন্দা কি করছে না করছে সব সবকিছু খবর রাখেন দেখছেন জানছেন এবং শুনছেন সবকিছু অনুরূপ ভাবে তিনি কাছে থেকেও আবার দূরে গেছেন এই জন্য যে তিনি আসুর উপরে রয়েছেন রাগু সেই উন মকায় আহ কেউ তার স্থানে পৌঁছতে পারবে না ও আয়ম তেন সেই তিনি কোন কিছু ইচ্ছা করলে সেটা কেউ বন্ধ করতে পারবে না তিনি সবকিছুর উপরে কিন্তু নিকটে মানুষের কি জন্য আল্লাহ কোরআন করিমে বিভিন্ন বলেছেন যে যখন আমার বন্দারা আমার সঙ্গে প্রশ্ন করে তখন বলুন যে আমি নিকটে আমার বন্ধা যখনই আমাকে ডাকে আমি তাই ডাকে সাড়া দিবো এই সাড়া দেওয়ার জন্য নিকটে কিন্তু অবস্থানগতভাবে তিনি আসের উপর রয়েছেন যখনই সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে রয়েছেন ডাকলেই তিনি সাড়া দেন আল্লাহ তালা তিনি উপর থেকে এই জন্য আশুর উপর থেকে আমাদের নিকটে হিসেবে তিনি আমার আমাদের ডাকে সাড়া দেন বেশি আমরা কখনো মনে করব না যে তিনি আমাদের থেকে দূরে রয়েছেন আশের উপর থেকে তিনি আমাদের কাছে থাকতে পারেন কোনো অসম্ভব কিছু নয় সেটা আল্লাহরের জন্য সবচেয়ে সহজ ইবনি মাস্ল অনুরূপ একটি বর্ণায় এসেছে তিনি বলেছেন ইনাল আবদা لا يهمه بالأمر من التجارة او الاماره حتى اذا تيسر له نظر الله اليه من فوق سبحانه فيقول الملائكه اسرفو عنه فانه ان يسرته ادخلته النار سبحان الله ابن مسعود ادلون بولسان যে কখনো কখনো কোন বান্দা ব্যবসা করার ইচ্ছা করে অথবা নেতৃত্ব হওয়ার ইচ্ছা করে যে আমি এটা পাবো এটা করব এটা করব যখন তে সহজ হয়ে যায় আল্লাহ যে তাকে এর থেকে ফিরিয়ে রাখো এর রাখো কারণ তাকে যেটা দিয়া হয় সে অবশ্যই যাহানায় প্রবেশ করবে সে দিকে চলে যাবে সে টাকা পয়সা হলে ক্ষতিগ্রস্ত হবে ক্ষমতা পাইলে সে দরাকে সরা জ্ঞান করবে এই আল্লাহ তাকে ফিরিয়ে দেন তার বিশেষ বান্দাকে সে রহমত করে থাকেন ইবিন মাসুদাহ এখানে একটি শব্দ ব্যবহার করেছেন তিনি বলেছেন নাজার আল্লাহ ইহি মিন ফাকেস সাত আসমানের উপর থেকে অর্থাৎ আরশুর উপর থেকে আল্লাহ তালা বন্দার দিকে থাকেন তা আল্লাহ কোথায় নিঃসন্দেহে তিনি আর্শের উপরে রয়েছেন এটা স্বীকার করেছেন আবদুল্লাহ বিন মাসুদ্দ সেটাই সাব্যস্ত করছেন আমরা সেটা সাব্যস্ত করব অনুরূপ আবদুল্লাহ মাসুদ্দন থেকে আরো এসে তিনি বলেছেন ইমাম জাহাবির রহমতুল্লা আহ তার অলুতে উপরের বর্ণটা নিয়েছেন এটাও নিয়েছেন এবং তার ইস্তিমান ইসলামিয়াতে সেখানে আবদুল্লাহ মাসুদুল্ল থেকে বর্ণনা দুইটাই নিয়ে তিনি বলেছেন যে আব্দুল্লাহ আরশু হচ্ছে পানির উপরে অল্লা ফাল আরশু আল্লাহ আশুর উপরে রয়েছেন আলী তোমরা কি আলিক আমলের কোনো কিছু তার কাছে কোনো গোপন নেই আরশুর ফোর থেকে তিনি সবকিছু দেখতে পাচ্ছেন অনুরূপা মাসুদাহন থেকে বিভিন্ন বর্ণায় তিনি বলেছেন আয়সরাদ তিনি প্রবেশ করেন যখন আয়সারাদিয়া থেকে চলে যাচ্ছেন তার মৃত্যু হচ্ছে তখন আয়সারিআ বললেন কুন্তি আহাবানিস রসুল্লাহ রসুলাম তুমি রসুল্লাহামের কাছে সবচেয়ে আল্লাহ রসুলের কাছে সবচেয়ে বেশি প্রিয় স্ত্রী ছিলেন হে আমাদের মা আয়েশা আপনি বলেন তো এই বিষয়টি আলামকুন রসুল্লাহ তৈ মানে রসুল তো ভালো জিনিসেই পছন্দ করতেন ভালো জিনিস সবসময় ভালোবাসতেন আর আপনাকে জন্য। আর আপনার জন্য আল্লাহ সামাওয়াতিন আল্লাহ আপনার পবিত্রতা সাত আসমানের আব্দুল আব্দুল আব্বাস বলতেছেন যে হে আয়েশা মা আয়েশা আপনার পবিত্রতার কথাটি আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে নাজিল করেছেন সাত আসমানের উপর থেকে নাজির করেন আল্লাহ উপর এতে তিনি সাব্যস্ত করছেন জা র روح الامین সেটা নিয়ে এসেছেন অর্থাৎ ليس مسجدا من المساجد لله تعالى يذكر فيه الله الا هو يتطلع عليه ايনা الليل والنهار দিনে রাত দিনে এবং রাতের সব সময় যখনই কোরআনে কোরআন তেলাওয়াত করা সেখানে আপনার কথাটি আপনার সেই পবিত্রতার কথাটি সাত আসমানের উপর থেকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সেটাই আয়াতটি بمش محسنات الغافلات المؤمنات الذين في الدنيا والاخره عثمان زميني ترى الدنيا والاخره ترى لانوت كده হবে যারা غافلا নারীদেরকে অতএব শুনো এই অবলা নারীদেরকে বিষয়কে আশরাディア সম্পর্কে আল্লাহ فوق السماواتিন اسماء شاده السماء উপর থেকে তাকে পবিত্র ঘোষণা তারাচার করছে এই যে ঘোষণা আব্বাস সাব্যস্ত করে তার অর্থ হচ্ছে এমনি আব্বাস সাদেম মত হচ্ছে আল্লাহ তালা আসের উপর রয়েছেন এবং তিনি সেটা বিভিন্ন সময় সেটা উল্লেখ করেছেন অনুভাবে আব্দুল ইমনে রে ঘটনাটি আমরা জানি যখন যখন তিনি তার কোন এক দাসের প্রতি উপভূত হয়েছিলেন তার স্ত্রী সেটা খারাপ ভাবে দেখছিল তখন তিনি বললেন যে যদি তুমি স্ত্রী যদি সত্যবাদী হতো কোরআন তেলাবাদ করো কিন্তু স্ত্রী তো বুঝে কোরআন কোনটা আর কবিতা কোনটা তখন তিনি একটি কবিতা আবৃত্তি করেছিলেন সেই কবিতা আবৃত্তির মধ্যে আল্লাহ সেটা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আরশিন আরশ পানির উপর রয়েছে আরশের উপর রব্বুল আলমিন রয়েছেন তবে বুঝা গেল রব্বুল আলামিন আরশির উপর রয়েছেন এটা তিনি সাব্যস্ত করছেন হাসান উপরে সব আসমান আসমানের উপরে হচ্ছেন আল্লাহ রব ইত সেখান থেকে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহামকে নবী করে পাঠিয়েছেন এভাবে তাহের মধ্যে অনেকেও কিন্তু এরকম কথা বলেছেন তোর তিনি সবসময় একটি কথা বলতেন তিনি সবসময় যখনই আশারা দিনতে হাজি বর্ণনা করতেন তিনি একটি কথা বলতেন যে আমাকে সিদ্দিকা বিনতে সিদ্দিক সিদ্দিক আবুবাদহুর কন্যা সিদ্দিকা মহাসত্যবাদিনী সে বলেছে যিনি রসুল্লাহ সাল্লামের প্রিয় মানুষ ছিলেন আর যাকে আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে পবিত্র ঘোষণা করেছেন এই কথাটি তিনি বলে তারপর হাদিস বলতেন এই কথাটি সবসময় তিনি বলতেন কেন তিনি বলতেন তিনি আশার ঘোষণা করতেন জাতি করে আসরাদ করে তার বিরুদ্ধে বলতেন কিন্তু হচ্ছে তিনি সবসময় এটা বলতেন মিনফা ও কিসাপ ইসামা সাত আসমানের উপর থেকে আল্লাহ তালা তাকে পবিত্র ঘোষণা করছেন সাত তার উপর থেকে আর তিনি আল্লাহ তালা সবকিছুর উপরে সেটা তিনি সাব্যস্ত হচ্ছেন ইমাম মোকাতুর রহমতুল্লাহ আলাই আল্লাহ তালান عمس حير دي ت النمريات البككابلتان الأولو قبل كل شيء والآخر بعد كل شيء والظاهر فوق كل شيء والباطن أقبة من كل شيء وإما يعني القرب بعلمه ووبقدرته. অহু আফাও কার শিহি ওহ আিকুল্লাইন আলীম যে আল্লাহ সবকিছু সবার আগে সবকিছুর পরে তিনি আর তিনি সবকিছুর উপরে উপরে কারণ নিকট বলতে তার আলিম এবং শিহি তারপর তিনি সবকিছুর উপরে আসমানের উপরে সবকিছু তার আরশির উপর থেকেও তিনি মানুষের নিকটে কারণ অহু আিকুল্ল শাহীন আলিম কারণ তিনি জানেন তিনি বন্দার কি অবস্থা সেটা দেখছেন এবং জানছেন ইমাম বাইহাকির রহমতুল্লাহ তাদের বরণটি নিয়ে এসেছেন ذا حق ابن مزاحم الهلالي تينيو بلسنجة الله تعالى بني ما يكن من نجوة سلاسة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبههم بما عملوا يوم القيامة إلا الله بكل شيء علم ياتر بكا অনেকে অনেক তিনি বলছেন তিনি যদি কোথাও থাকে চতুর্থ হন তিনি আল্লাহ ও পঞ্চম হলে ষষ্ঠ জন আল্লাহ তালা কম হলেও তিনি সাথে থাকেন বেশি হলেও তিনি সাথে থাকেন এটা বলেছেন আইনে মা কারণ তারা যেখানে থাকুক না কেন তারপর আল্লাহ তারা তাদেরকে জানাবেন তারা কি আমল করেছে কে আমতের দিন কারণ ইন্ল্লা হাবিকুল্ল সে আলিম সবকিছু তিনি জানান এআতের ব্যাখ্যা করতে গিয়ে দহাক বলেছেন হু আল আরশের উপর রয়েছেন আর তার জ্ঞান রয়েছে তারা যেখানে থাকুক না কারণ সেখানে ব্যাপারে আল্লাহ জ্ঞান রয়েছে এই জন্য তিনি আয়তের শেষে ওভাবল্লিশ করেছেন ওিকুল্লিং আলীম যে তিনি সব সম্পর্কে সর্বজ্ঞ কারণ তার জ্ঞানে তিনি তাদের সাথে রয়েছেন এটা বোঝানোর জন্য আয়ত্তের শেষে দিয়ে আল্লাহ তালা আলিম সব ব্যবহার করেছেন যে জ্ঞানে আমি তাদের সাথে আছি কিন্তু তিনি পাওকা সবাই সামাওয়াতেন তিনি সব পাওয়ার আর্সে আরসের উপরে সবকিছুর উপরে তিনি রয়েছেন অনেকে এই বিষয়টি সাব্যস্ত করেছেন আল্লাহ সবকিছুর উপরে রয়েছেন বিশেষ সবাই রহমতুল একটি কথা আমরা সুনতে হাদিসেরাল সবগুলিকে আমরা স্বীকিয়ে দিতাম এভাবে বুঝা যাচ্ছে যে আল্লাহ তালা যে আসুর উপর রয়েছেন রহমতুল্লাহ এ কথা স্বীকিয়ে দিচ্ছেন যে আমরা যে আল্লা আমরা তাবরা সবাই স্বীকার করতাম এটা যে আল্লাহ তালা আসুর রয়েছেনটা বললেন যখন জাহমিয়াদের ফেতনা শুরু হয়ে গেল আল্লাহ আসুর ফোর নাই তখনই এটা আরেক থেকে তোমরা এবং সবাই তো একই বলি যে আল্লাহ আসুর রয়েছেন তো তোমরা যারা জাহমিয়ারা এটা বলছো তোমরা ভুল বলছ তোমরা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করাতে কখনো নয় ইসলামের আকিদে হচ্ছে যে আল্লাহ তালা তার আসুর উপর রয়েছেন সবকিছুর উপরে রয়েছেন তাব মধ্যে অনেকেই আল্লাহ তালাশের উপর সাব্যস্ত করেছেন বিখ্যাত যে ব্যক্তি বলে আমি জানি না আল্লাহ না আল্লাহ জমিনে যে ব্যক্তি বলে ফকাতা সে কাফের হয়ে যাবে ইমাম আবু হানিফার রহমতুল্লাহাটি তার কিতাবের মধ্যে এসেছে বিশেষ করে তার আকিদার কিতাবের মধ্যে ফকুল আকবরের মধ্যে তিনি নিয়ে এসেছেন ফা আফসাদের মধ্যে সেটা কারণ তিনি বলেছেন কল আল্লাহু তাআলা আর-রহমানু ওয়াল-আশিত কারণ আল্লাহ আরশের উপর আছেন আল্লাহ তাআলা তিনি ইমা হয়নি যদি দলিল দিয়েছেন এই আদি তারপর তিনি বলেছেন ফাইন কল আকুলু বিহাযি লায়া কেও যদি বলে হ্যাঁ আমি আয়াতটি মানি ওলাকিন লা আদরি আইনাল আশউ ফিস সামা বিল আদ ফাকাত কাফির আমাদের ইমাম আবুবেন হয়ে যাবে কারণ আর সফাও কাসা বেশ মা আর তার আরশো হচ্ছে সবকিছুর উপরে অনুরাপ আমাদের ইমাম আরো বলেছেন অন্য জায়গাতে ইমাম বলেছেন এই কথাটি যে মনকাল আয়িস যে ব্যক্তি বলে যে আমার রব আসমানা জমিনে আমি জানি না সে কাফের হয়ে যাবে ওমান যে ব্যক্তি বলবে তিনি আসুর আছেন আল্লাহিস্তাফিল আর যদি বলে যে আল্লাহ আমি জানি না আর্শ এবং জমিনে আসে না উপরে আসমানে আসে এটা বলে সেও কাফের হয়ে যাবে কারণ আল্লাহ আহ আলা। আল্লাহ কারণ আল্লাহ তাল্লাহকে উপর দিকে ডাকা হবে উপর দিকে ডাকা হবে লাশ ফে নিচের দিকে না দেখুন না আমরা সব সময় যখন আল্লাহকে ডাকি হাতটা উপর দিকে উঠাই ডাকতে থাকি আল্লাহ আমাকে এটা দাও উপর দিকে উঠে থাকি নিচের দিকে ডাকি না নিচের দিকে কিছু করে নিচের দিকে সহজ জিনিস না এই জন্য বলতেছেন আল্লাহ তাহলে উপর দিকে ডাকা হবে উপর দিকে ডাকা হবে আমিন আসফাল নিচের দিকে না লিয়ানোহিয়াতে নিচু এই জিনিসটা দলিল না গুণ কোনো গুণ নয় অর্থাৎ गुन, ग्रहण करते आल्लास रही समस्त आसमान तरह रही है सब्यस्त करते मालिक रम्मतुल्ला अनुरूप उक्ति करती गोले इनशाला তার বলতেন আলিস কথাটি সব সবাই বিশ্বাস করি আমরা আমরা এবং সমস্ত আহ্নমা সেটা হচ্ছে আল্লাহ তারা স্বীকার করি এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি এই উক্তিটি করেছেন ইমাম আহমদ ইমিনের উক্তি তো বিখ্যাত সে উক্তি রয়ে গেছে তবে বোঝা গেল যে আল্লাহ তালা যে আর্শর উপরে রয়েছেন এটা কোরআনের কারিমের ভাষ্য রসুল্লাহ সাল ভাষ্য এটা এটা এটা আমাদের ইমামদের সবাই ভাষ্য এটা এর বাইরে আকিদার বাইরে চলে গেল সে কাফের হয়ে গেল ইমান হারা হয়ে গেলো যে আমাদের সবাই স্বীকার করতে হবে আল্লাহ তালা তার আশুর উপর রয়েছেন তিনি আর্শুর উপর থেকেও মাহাকুম আমাদের সাথে আছেন তার আইলমের মধ্যে জ্ঞানে এবং তার শোনার দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবকিছু দ্বারা তিনি আমাদের আমরা যা করি সেটাকে দেখার দ্বারা জ্ঞানে এবং দেখার দ্বারা তিনি আমাদের সাথে আসেন কিন্তু তিনি আশুর উপর থেকে আসেন এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে এটা সাব্যস্ত করে আমরা যদি সাব্যস্ত করতে পারি তাহলে ইমান শুদ্ধ হবে নইলে আমাদের ইমান আল্লাহ তালার উপর ইমান শুদ্ধ হবে না তাওহিদ শুদ্ধ হবে না আমাদের তাওহিদ নষ্ট হয়ে যাবে এবং আমরা পদভ্রষ্ট হয়ে কুফুরি অবস্থায় দুনিয়াতে চলে যেতে হবে নাউরুজুল্লাহমিন আল্লাহর কাছে দোয়া করে তিনি আল্লাহ তালা আমাদেরকে যেন ইমান নসিব করেন এবং তার তাহিদ প্রতিষ্ঠা করা তো দান করেন আল্লাহ স্বীকার করি এবং সেটাকে আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠায় করতে পারি আমাদের মানুষদের বাবা মা সবাই সেটা জানাতে পারি যারাই বলে আল্লাহ সব জায়গায় সর্বত্র তাদেরকে বলবো যে আপনার এর অর্থ আল্লাহ তালা সবকিছু দেখেন এটা বলেন আল্লাহ তালা তার সত্যাগতভাবে সব জায়গায় বলবেন না আল্লাহ সত্তাগতভাবে তিনি সত্যাগতভাবে সব জায়গায় বিরাজম বলবেন না বলবেন যে তিনি আসর উপর রয়েছেন এটা বলেন কারণ এটাই কোরআন এবং এটাই আমাদের সহি আঁকিদা এবং এটাকে আমরা মানতে হবে আল্লাহ আমাদের